وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِينَ মাঝামাঝি পর্যায়ে যখন নবী করিম সাল আল্লাহামের সঙ্গে তারা বিভিন্ন দিক থেকে চেষ্টা করছে ওনাকে থামানোর জন্য কিন্তু গত সপ্তাহ আমরা এসেছিলাম হামজা রাজিউল্লাহ আনহু এবং অমর রাজি আনহুর ইসলাম কবুল করা তাদের জন্য একটা বিরাট ব্লো ছিল তাদের জন্য খুব কষ্টের কারণ ছিল এবং ওই সাল ইসলাম এবং মুসলমানদের মধ্যে উৎসাহ আরেকটু বেড়ে গেল এখন তাদের এই কি করা যায় এই মুহূর্তে তাদের একজন প্রধান মুরব্বীর আসনে যিনি আছেন বয়সের দিক থেকে অনেক সিনিয়র জ্ঞান বুদ্ধি বিচার বিবেচনায় সবাই তাকে সম্মান করে মক্কার সেই করাইশদের সমাজে তিনি হচ্ছেন অথবা রাবিয়া। ওই সময় ওনার বয়স প্রায় আশি বৎসর পার হয়ে গেছেন বড় ধরনের মুরব্বী এখন এই বিষয়টা করাইশ লিডারদের সবাইকে কষ্ট দিচ্ছে যে মুহাম্মদ সাল্লাসাল্লাম তো আস্তে আস্তে তার দাবাতি কাজ প্রসারিত হচ্ছে এই ফেতনা তো আমরা থামাতে পারছি না তাদের কাছে এটা ফেতনা এবং তিনি একটা কথা বললে কিন্তু সবাই আবার শুনে তিনি চিন্তা করলেন দরকার কি করতে পারি একদিন তিনি যেখানে তাদের লিডারদের আড্ডা বসে সেখানে বসা আছেন আর নবিকি ইম সাল্লি সাল্লাম মাসিদে হারামের তাদের দেখা যায় এমন এক জায়গায় বসে তিনি একলা আল্লা কে ডাকছেন চিন্তা করছেন কি করবেন কিভাবে এই কাজকে ছড়িয়ে দেবেন উনি তখন একলা বসা আছেন এই মুহূর্তে রাবিয়া বলল তার যারা কলিগ আছে লিডার পর্যার আবুল হাব ইত্যাদি সবাইকে মিলে বসা আছে তিনি বললেন ইয়া মা আল্লাহম ইহাম্মদিন ফাউকাল আরেদ আলাইহি উমুরান আল্লাহ ইয়কালুবা দা কি মনে করা লিডারগণ আমি যদি এখন একলাই তার কাছে যাই তাকে একটা প্রস্তাব দিই করি কিছু জিনিস তাকে অফার দেয় হয়তোবা কোন একটা অফার সে কবুল করে ফেলতে পারে আন্না কোন রকমে যদি কিছু তাকে দিয়ে টিয়ে তাকে থামানো যায় তাহলে আমাদের এই সমাজের ডিস্টার্ব করা কাজটা থেকে তাকে বন্ধ করা গেলো কি মনে করো তোমরা কিছু যদি সে দাবি করে বসে আমি তাকে কিছু যদি দেওয়ার চিন্তা করি একটা ডিল করে আসি কি মনে হয় তোমরা রাজি হবা ফলু আবাল ওয়ালিদ খুব ইলাই হিফাকাল নেমুহ ঠিক আছে আবুল ওয়ালিদ তার কুনিয়া তাকে এভাবে তারা ডাকত তো জান আপনি যদি তাকে কনভিন্স করে আসতে পারেন কিছু দেওয়া লাগলে দিলাম না হয় দিয়ে তাকে যদি থামানো যায় নট ব্যাড একদম রাসুল্লাহ সাল্লাম যেখানে বসা আছেন ওনার সামনাসামনি এসে খুব একটা অন্তরঙ্গ পরিবেশে শুরু করলনা আসি কামিনা হাই আলিম তামিনাতে ফিরে আসি এরা আহ সোন ভাতিরা বয়স হয়তো উনি ওনার ভাতিদের বয়সেই আর উনি হলেন চাঁতার বয়সে তুমি তো আমাদের এই গোটা কৌমের মধ্যে তোমার একটা অবস্থান আছে বংশ বুনিয়াদ সবাই ছোট কাল থেকে তোমাকে রেসপেক্ট করে আসছে আতাহ হঠাৎ করেই তুমি এমন একটা বিরাট বিষয় নিয়ে আসলা এই ইসলামের দাওয়াত এটা তোমার কাউমকে তুমি বিভক্ত করে ফেললা কম এর মধ্যে একটা বিভক্তি নিয়ে আসলাম বিভাজন নিয়ে আসলা ও সফাহ তাদের মধ্যে যারা জ্ঞানী আছেন লিডার পর্যায়ের তাদেরকে তুমি অনেকটা বোকা বানিয়ে ফেলছ মনে হয়ে যেন এবং তাদের মাবুদ তাদের দিনকে নিয়ে তুমি বিভিন্ন রকমের সমালোচনা শুরু করে দিয়েছ ও কফিহি মান মাহিম তাদের পিতামাতা মাতা যারা ইতিপূর্বে দুনিয়া থেকে চলে গেছেন সবেকে তুমি কাফের আখ্যায়িত করে ফাসমা আরিদ দিয়েছা আল্লাহা বা আমি কিছু অফার নিয়ে এসেছি তোমার কাছে কিছু প্রস্তাব নিয়ে এসেছি তুমি একটু ভালো করে চিন্তা করে আমার কথাগুলো শুনো যে কোনটা তোমার পছন্দ হয় তাহলে আমরা একটা উপায় বের করে ফেলি কম্প্রোমাইজের কি করা যায় তোমার যদি মতলব হয় এই নতুন জিনিস এটাকে ব্যবহার করে অনেককে কাবু করে সবাই থেকে ভালো করে কিছু পয়সা করে অর্জন করে অনেক পয়সার মালিক হতে চাও তাহলে আমরা সবাই মিলে তোমার জন্য ভালো পয়সার ব্যবস্থা করব এবং বন্ধ হোক সাউ না আর যদি তোমার মতলব থাকে তুমি একটা বড় একটা কিছু হতে চাও অনেক বড় নাম খ্যাতি অর্জন করতে চাও বড় একজন মাতবরি করতে চাও তাহলে তোমাকে আমরা এরকম মাতবরির একটা সুযোগ করে দিব লিডারশিপ বাড়িয়ে দিব পজিশন দিয়ে দেব হাতটা ল্যান্তা আমরান দু নাকা আমরা তোমাকে ছড়া কোনো সিদ্ধান্ত তাহলে আর না তোমাকে একদম বড় লিডারের পদ দিয়ে দেব ওয়াইনকুন্ত মাল্লাকা আলাই না আর যদি তুমি শুধু এই লিডার হলে চলবে না বাদশাহী চাও রাজা প্রতিষ্ঠিত করতে চাও সবাই মিলে তো সেটাই চেষ্টা করে দিই আমাদের এখানে পরে আশেপাশে যেখানে সবাইকে মিলে তোমাকে রাজা বাদশাহ বানিয়ে দেওয়া দরকার সেটাও বানিয়ে দেবান আমরা এইগুলোর ব্যাপারে এক্সপার্ট যারা তদ্বির তদ্বির জানে পয়সা করে যায় লাগে খরচ করে এনে সেটা ব্যবস্থা করে তোমাকে আমরা সুস্থ করে ফেলবো কোনটা তোমার এখন পছন্দ হয় আমার প্রস্তাবের মধ্যে এখন তুমি চিন্তা করে বলো কেমন লাগলো প্রস্তাব গুলো এখন তার কথা এখানে যখন থামল রসুল্লাহ সাল্লাম এতক্ষণ শুনলেন মনোযোগ দিয়ে আর বললেন আকাদ আকাদা আবালিদ আবুল আলিদ আপনার কথা কি শেষ হয়েছে কলা নাম এবারে বিসমিল্লা পড়লেন তার আগে আমরা আউ দবিল্লাহ পড়ি এরপরে তিনি কিছু কোরআনে কিছু আয়াত করলেন আউ দিল্লা সিল্লাহি রোহন নি রিম হামী তিল রোহনা রহিম কিতা তুহ কুরআন আর বি কৌমি আলম বসি রি রং ফরদ আক্ষ রহম ফ হুম ফুসেল কে আমাদের দেশে কোন সুরা বলা হয় হামিম আছে এটাকে আরবি আরবরা ইউজ করে দুই নাম আছে ফুসেল তিনি পড়লেন তানজিল মিলার রহমান ইব্রাহিম হামিমের পরে এটি হচ্ছে রহমান রাহিম যে মহান আল্লাহ তার পক্ষ থেকে নাজিল হওয়া কোরআন কিতাব এটি এমন একখানা কিতাব যার আয়াত যার সুস্পষ্ট ভাবে পরিষ্কার করে বর্ণনা করা হয়েছে কোরআন আরবি আরবি ভাষায় পঠিত একটা পুস্তক কোরআন শব্দের অর্থকে জানেন পাঠ্য বই যেটা পড়া হয় পঠিত একটা সুন্দর বই তার নাম হচ্ছে কোরআন একদম পরিষ্কার স্বচ্ছ আরবি ভাষায় ওই কমের জন্যে ওই লোকগুলোর জন্যে যারা জানার চেষ্টা করে যারা জানতে চায় বুঝতে চায় বসি রিয় এই কোরআন সুসংবাদ দান করে এবং ভীতি প্রদর্শন করে সাবধান করে কারণ যারা নেক করে তাদের জন্য হচ্ছে তাদের জন্য আল্লাহ সন্তুষ্টি অপেক্ষা করছে আর নাদি ইরান সতর্ককারী যদি তারা নাফরবানি করে আল্লাহ তালার কুফরির রাস্তায় চলতেই থাকে তাহলে তাদের জন্য করুণ পরিণতি আছে এই হচ্ছে বাসির এবং নাদিরের অর্থ কোনো কোনো সময় নবী করিম সাল্লামের উপাধি এসেছে তিনি হচ্ছেন বাসির এবং নাদির আবার কোন কোন সময় কোরআনকে বোঝানো হচ্ছে তিনি হচ্ছে কোরআন হচ্ছে বাসির এবং নাদির দুইটার মধ্যে কোন সংঘর্ষ মিল রয়েছে অথচ তাদের অধিকাংশ লোক মুখ ফিরিয়ে নিল তারা শুনতে চায় না শুনল না তারা এই বললি যা কিছু আমাদেরকে আহ্বান করো যেদিকে আমাদেরকে ডাকছ এগুলা শোনার ক্ষেত্রে আমাদের অন্তরটা সুরক্ষিত হয়ে আছে আমাদের অন্তরটা এত মজবুত ভাবে প্রোটেকশনে আছে তোমার এই তেলাওয়াত এগুলো শুনানো আমাদের কোন। অ্যাকশন করতে পারবে না ঢুকতে পারবে না এখানে চ্যালেঞ্জ করে দিচ্ছে নবী করিম সালাম আরেকটু তেলাওত করলেন আরেকটু পড়লেন অতপর আহমিন হতবা আল অতবা কিন্তু মনোযোগ দিয়ে শুনছে খামাতে পারছে না উঠে যেতে পারছে না ও আলকা ইয়াদি খালফা আলাহিয়া ইসমা মিন হুন এমন অনেকক্ষণ ধরে তিনি তেলাবাদ করলেন আর হাত তাকে অতবা রসুল্লাহ পড়তে পড়তে তেলাওয়াত করতে করতে সাজদার আয়াতে চলে আসলেন একটা সেরজদা এসে গেল হামিমা সাজদা ইসুরার নাম এই জন্য আছে তারপরে তিনি সেজা করলেন নিজে এই আয়াত আসলো আরিম সাল্লা আবালিদ মানা আবুল ওয়ালিদ আপনি শুনলেন তো যা শোনার এই যে শুনলেন আমি তো শোনাই দিলাম এখন আপনি আর আপনার প্রস্তাব এবার চিন্তা করেন আমার পক্ষে এটা কবুল করা সম্ভব হবে না বুঝতেই পারছেন তো আমি কি জিনিস নিয়ে এসেছি আল্লাহ আমাকে কি দিয়েছেন কোন কোন রেওয়ায়ত এসছে যে তিনি যখন এই আয়াত পড়ছিলেন সামনের দিকে ওই সুরার মধ্যে তেরো নম্বর আয়াতে যখন গেলেন সেখানে ছিল হেন তারা যদি আপনার সঙ্গে বিরোধিত করে শুনতে চায় না মুখ ফিরিয়ে নেয় তাহলে আপনি বলেন তাদেরকে আমি তোমাদেরকে সাবধান করছি ওয়ার্নিং দিচ্ছি ওই রকম এক বিপদ আজাব বড় ধরনের মুসিবত তোমাদের উপরে চলে আসবে যে মুসিবত প্রলয় এবং ধ্বংস আদ কমে ধ্বংস করেছে এইরকম আদাব তোমাদের উপরে চলে আসবে যদি তোমরা সীমা লঙ্ঘন করতে থাক এই কথা যখন তিনি পড়লেন পড়ার সঙ্গে সঙ্গে ও উরান সে ভীত হয়ে দাঁড়িয়ে গেল এই এখানে বড় চ্যালেঞ্জ আছে যে তোমাদের প্রতি ওইরকম বিপদ মুসিবত আদাব আসতে পারে যে আদাব এসে আদ জাতিকে সামুদ জাতিকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে এইরকম মহাপ্রলয় তোমাদের মধ্যে উপর এসে যেতে পারে অথবা ভয় দাঁড়িয়ে গেল এবং নবী করিম সাল্লা আলসালাম মুখের মধ্যে হাত দিয়ে ফেললো এভাবে বলল যে তুমি আল্লাহর কসম দিয়ে বলি তুমি আর পড়ো না আর এই চ্যালেঞ্জ দিও না তাহলে তোমার কম ধ্বংস হয়ে যাবে যদি আজ এবং সামুদের মতো কিছু চলে আস থামাও এটা এটা এসে গেলে তো সব মেচাকার হয়ে যাবে তাহলে এতটুকুন বুঝলো বুঝার পরে সে কি করলো এখন এখানে তিনি থামলেন আর সে উঠে আসলো আবার তার যে কলিগরা ছিল লিডাররা যেখানে বসে আড্ডা দিচ্ছে তামসা দেখি মোহাম্মদ আলাপ করে সে কি নিয়ে আসে কত রকম কামিয়াবি হয় তারা তো অপেক্ষায় আছে আসলো তাদের কাছে তারা চেহারা দিকে তাকাচ্ছে কোন চেহারা নিয়ে আসে দেখি তাকে তারা খুব অবজার্ভ করে বলছে সেই তাদেরকে বলার আগে আবুল বেগাই রেল বলে যে আবুল ওয়ালিদ যে চেহারা নিয়ে গেছিল তার কাছে চেহারা তো আর ওইরকম নাই সেতে এখন অন্য চেহারা নিয়ে আসতেছে দেখছি ঘটনা তো ভালো না ফলে জালা সাহিম কালু ম্যা আবুল ওয়ালিদ এরপরে সে এসে বসলো তাদের এখানে বসা পরে সবাই বলে আবুল ওয়ালিদ কি ঘটাইয়া আসলা শুনি দেখি ব্যাপার কি তোমার চেহারা তো সুবিধাজনক মনে হচ্ছে না আমি যা শুনলাম তুমি ছিল হুক এরকম কথা আমি জীবনেও শুনি নাই ওমার দাঁড়াই তুমি আরু দু আমি তাকে কি জবাব দেব কোনো জবাব খুঁজে পেলাম না লা যেটা তোমরা বলেছি এমন কিছু না কোনো গণকের কোন প্রলাপ নয় ইয়ামা সারা করাইশ হে করি আমার কথা শুনো আতি আলু হাবি আমার কথা শুনো এর দায়িত্বটা আমাকে তোমরা দাও কিছু ক্ষতিরতি হয়ে গেলে আমি যেটা কনভিন্স হয়ে এসেছি ওখাল্লু করার করুক তোমরা এটা নিয়ে আর বেশি অগ্রসর না হওয়াই ভাব তার কাজ তাকে করতে দাও তোমাদের পছন্দ না হলে সেটা নিয়েও না আর তাকে ছেড়ে দাও এই তার ব্যাপারটা নিয়ে আর বেশি বাড়াবাড়ি করার দরকার নেই কোন ছোটখাটো বিষয় নয় এই বিষয়ে কিছু একটা ঘটে যাবে এই বিষয় এমনিতে চলে যাবে না এটা বড় কিছু নিয়ে আসবে বড় কিছু ঘটবে এটার উপলক্ষে তাহলে কি হবে তোমরা এই দায়িত্ব নিল না আরবে আদান আর যদি এমন হয় গোটা আরব জাতির উপরে তার এই কথার প্রভাব বিস্তার হয়ে যায় বিস্তার লাভ করে এবং সবাই তার দিকে চলে আসা শুরু করে দেয় অন্য কোরাইশের বাইরে আরবের যে সমস্ত কবিরা আছে সবাই গ্রহণ করা শুরু করে দেয় তাহলে তো তার বাদশাহী ভালোই মজবুত হয়ে গেল আর সে যদি বাদশাহ হয়ে যায় সবাই তার কথায় চলে আসে তাহলে তো তোমাদেরও লাভ আছে এ তোমাদের গোষ্ঠীর লোক তো সে যদি বিশাল কিছু একটা ঘটাই ফেলে দুনিয়ার মধ্যে এক বড় লিডার হয়ে সারা দুনিয়া তার কন্ট্রোলে চলে আসে তাহলে তোমরা তো কিছু ভাগ পাবা অসুবিধা কি দুনিয়াবি হিসাব নিকাশ জানার পরেও তার মাথায় দুনিয়াবি হিসাব এক লাখ হবে না তোমাদেরকে কিছু দিবে আমার মনে হয় যে তার ব্যাপারটা ছেড়ে দাও হয় পাবলিক তাকে বাইরে আরবেরা তাকে ঠিক করে ফেলবে আমাদের কাছ থেকে বিপদ সরাই নিয়ে তারা এটা হ্যান্ডেল করলো আমরা আর এর ঝামেলে হাত দিলাম না আর যদি সে উইন করে ফেলে সারা দুনিয়া তার কন্ট্রোলে চলে আসে তাহলে আমরা কিছু ভাগ পেয়ে যাব। সে তো অনেক বুদ্ধিমান দিকে না তার কিসমতে আল্লাহ না কিন্তু হিসাব খারাপ করে নাই যারা দুনিয়া নিয়ে হিসাব করে সে লাইনে সে রিস্কে যেতে চায়নি রিস্ক মুক্ত কিন্তু তারা কি বললো এতটুকুনো তাদের বরদাস্ত হলো না তারা তাকে মন্তব্য করে ফেললো সাহারা কলি আমার মনে হয় তুমি তার একটা শুনতে গেছে আর সে তো বুঝে সে জাদুর আসর হয় নাই তার তখন সে বললো হা দারা ইফিদা আমি যেটাকে ভালো মনে করলো সেটা বললাম এখন নেবেনা না তোমাদের খুশি তো তাহলে সে হকের অনেক কাছাকাছি এসেও নিতে পারলো না নাই নাইয়া সে নিজেও ইসলাম কবুল করলো না এমন কি বদরের যুদ্ধে সে গিয়েছে যুদ্ধ করতে এবং সে ছিল বিরাট শক্তিশালী বছর বয়সেও তার অনেক শক্তি ছিল সাইজও অনেক বড় যুদ্ধের জন্য যে বর্ম টর্ম পড়তে হয় কোনোটাই তার গায়ে ফিট করে নাই এত বড় গিয়েছে যুদ্ধ করতে আশি বছর বয়সও আশি পার করে বদরের যুদ্ধে পরবর্তী ঘটনা সেখানে আল্লাহ তালা তাকে কাফের হিসাবে আল্লা কাছে নিয়ে গেছেন তো এই ওয়ালিদের কাহিনী এখানে শেষ আবুল ওয়ালিদের কাহিনী এখানে শেষ তো এতে বোঝা গেল যে কোন কোন সময় মানুষ শিক্ষা নিয়ে বিষয় কি এক নম্বরে বাতিল হক ও বহু তরিকায় থামানোর চেষ্টা করে তাই না কোনো সময় দুনিয়ার সুযোগ সুবিধার অপরাধ দেয় আর কোন সময় অত্যাচার নির্যাতন করে সবগুলোই নবী করিম সাল্লামের জীবনে এসেছে এবং কোনো কোন সময় হক থেকে থামানোর জন্য দুনিয়ার লোভ পদ পজিশন টাকা পয়সা দিয়েও কিন্তু মাঝে মধ্যে দেখা যায় পটানো যায় যায় কিনা তো যারা ইসলামের জন্য কাজ করে তাদের সামনে এইটা একটা পরীক্ষা আসবে যদি রসুল উল্লাহ সালকে অফার দিয়ে থাকে দুনিয়াবী জীবনে এরকম ইসলামের কাজ করতে গেলে বড় একজন ইসলামের ব্যক্তিত্ব অনেক ত্যাগ করবানি অনেক কিছু আছে তাকে যদি পটানো যায় এই ফন্দিও কিন্তু দুনিয়ার মধ্যে যুগে যুগে করার চেষ্টা করা হয়েছে দুই নম্বর শিক্ষা হচ্ছে তাহলে দেখা যায় অনেক মানুষ হক বুঝতে পারে ইসলামকে চিনতে পারে কিন্তু ইসলামকে গ্রহণ করে না কেন সুযোগ সুবিধাগুলো আর থাকবে না নেতৃত্বে একটা পজিশনে আছে ইসলামকে যদি জীবনে গ্রহণ করে তাহলে সব বিসর্জন দেওয়া লাগে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা লাগে এই সমস্যা জিনিস অনেকেই হারাতে চায় না ইসলামকে বোঝার পরেও অন্য লাইনে অবস্থান করে ইসলামের দিকে আসতে চায় না এবং দুনিয়া পাওয়ার জন্য শেষ মুহূর্তে আর আল্লাহ আখেরাতে পৌঁছে যায় আল্লাহর দুশ্মন হিসাবে এই একটা চক্রান্ত শেষ হয়ে এখন তাদের আরেকটি চক্রান্ত আসছে এবার এবার তারা চিন্তা করলো যে তাকে আমরা এখন ঠেকাইতে বহু চেষ্টা করলাম একটা বুদ্ধি বের করি সেটা হচ্ছে যে যেটা তোমার মো হিসেবে আমাদের কাছে প্রমাণ করবে যে তুমি নবি তুমি আপনি মুখে দাবি করো কিন্তু এমন কিছু আলৌকিক কিছু যদি ঘটিয়ে দিতে পারো এই বিষয় তার আবার আসলো কয়েকজন লিডার ওনার কাছে আর তুমি তো জানো যে আমাদের এই মক্কার জমিনটা খুবই সংকীর্ণ একটা জমিনাবিহি ফের লিহিল জিভাতে আলাই না তাহলে তোমার রবের তো অনেক ক্ষমতা আছে বোঝা গেল এই যে পাহাড় মক্কা শহরটাকে একেবারে বেকায়দা ফেলে দিয়েছে তোমার রবকে নিয়ে যাক। আর আমাদের এলাকায় একটা নদী নদী নালা কিছু নাই তো তোমাদের রবকে বলো তোমার রবকে বলো আমাদের এখান থেকেই একদম পানির ফোয়ারা দিয়ে নদী প্রবাহমান করে দিক নদী নিয়ে আসুক যেভাবে সিরিয়া এর সুন্দর সুন্দর নদী আছে আমাদের এটা করে দেখ না এখানে তোমার রব। আরেকটা করতে পারে কিনা দেখো মান আহ বা না আর একটু চেষ্টা করে দেখো তোমার রবে তো অনেক পাওয়ার তুমি তো ওনার থেকে অ্যাপয়েন্টেড হয়ে গেছে বলে দাবি করো আমাদের যারা পিতা দাদা যারা পূর্বে মারা গিয়েছেন তারা যদি কেউ একটু জিন্দা হয়ে উনি তুলে আনতে পারেন তাদেরকে তার মধ্যে আমাদের সবার গোড়ার তাকে নিয়ে আসুক ফাইনাহ কিন সবাই জানে তিনি একজন বড় মাপের লিডার ছিলেন সত্য কথা বলতেন এ ওনাকে উঠাই নিয়ে আসুক জিন্দা করে কবর থেকে আম্মা তাকুল তাহলে ওই কবর থেকে মুর্দাটা জিন্দা হয়ে আসলে তাদেরকে জিজ্ঞাসা করবো কোসাইবনে কেলাভে এরকম লোককে আপনি বলুন তো দেখি মোহাম্মদ সাল্লি সাল্লাম যা দাবি করেন উনি আসলে সত্য নবী কিনা উনি যদি বলে কবর থেকে এসে হ্যাঁ সত্য নবী তাহলে তোমাকে মানতে আমাদের করে আপত্তি থাকবে না তখন তিনি বললেন মা বিহা বাবু ইলাইকুম আমি তো এইরকম কোন জিনিস নিয়ে তোমাদেরকে কাছে আসিনি আলৌকিক ক্ষমতার অধিকারী হয়ে কিছু দেখাতে চমক দেখাতে আসিনি আমাকে আল্লাহ যা দিন সেই দিনকে তোমাদের কাছে পৌঁছিয়ে দিতে অকাতবাল্লাহি কুম আমি তোমাদেরকে যে বিষয়ে আমাকে আল্লাহ কালাম পাঠিয়েছেন সেগুলো তোমাদের কাছে আমি পৌঁছিয়ে দিয়েছি দিচ্ছি কবুল আছে এগুলোকে মেনে নাও তাহলে এটা তোমাদের দুনিয়া এবং আখেরাতে সৌভাগ্যের কারণ হয়ে যাবে ওয়া ইনতার উদ্দৌ আলাইসবাহ আর যদি তোমরা প্রত্যাখ্যান করো রিজেক্ট করে ফেল গ্রহণ না করো তাহলে আমি সবর করব দেখি আমার আল্লাহ কি করেন তার হুকুমের অপেক্ষায় আছে সেই দিনের অপেক্ষা আমাকে করতে হবে আল্লাহ আল্লাহ ফুলা তাহলে আমাদেরকে এই ফেবরটা তুমি করতে পারল না করবার বুঝতে পেরেছি তাহলে এক কাজ কর তোমার জন্য আল্লাহর আনকা তো একজন ফেরেস্তা আসুক তোমাকে হেল্প করার জন্য আল্লাহ পাঠিয়ে দিন এবং ফেরেস্তা আমাদের সঙ্গে কথাবার্তা বললে আমাদেরকে বুঝাইলে আমরা ফেরস্তাকে জিজ্ঞাসা করলে তা থেকে কনফার্ম হলে তাহলে হয়তোবা আমরা মোটামুটি এটা মেনে নিতে পারি হ্যাঁ ফেরেস্তা এসে বলছে সাদ এবং তোমাকে সোনা রূপার অনেক কিছু দিয়ে ভর্তি করে দেখা আমাকে সেটা দিয়ে তোমাকে এমন কিছু করে দিবে যে তুমি আর আমাদের এখানে কোনো গন্ডগুলো করা লাগবে না ওগুলা নিয়ে তুমি বাজারে যাও আমরাও বাজারে যাই নবী কেমনি বাজারে যাই তুমি যদি নবী হবা তাহলে তো এরকম একটা শানদার ব্যবস্থা তোমার জন্য করে দেয় না কেন ও তালতামিসুর মা কেমন তুমি কাইক পরিশ্রম করো রুজ রোজগার করার জন্য তোমারও কষ্ট করা লাগে না তুমি নাকি হয়েছ তো তোমার আল্লাহ রেকা ইনকুন্ত বুঝলাম সত্যি আল্লাহ তোমাকে রাসুল বানী এমন সান দিয়েছেন তোমার দায়িত্ব আল্লাহ গ্রহণ করেছেন এটা তখন একটু মানার ব্যাপারে কনসিডার করা যেতে পারে এই কথা শুনে এখন তিনি কি বলছেন তিনি বলেন মা আনা বেফাই তোমাদের এই কাজ আমি করব আর আমার রবকে আমি এইগুলা আমাকে দেওয়ার জন্য এগুলো চেয়ে বলব ও মাদা এই সমস্ত জিনিস চাওয়ার জন্য পাওয়ার জন্য আমাকে আল্লাহ দুনিয়াতে দায়িত্ব দিয়ে পাঠাননি ওলা কি না দিয়ে আল্লাহ তালা আমাকে পাঠিয়েছেন তোমাদেরকে সুসংবাদ দিতে আর সতর্ক বাণী পৌঁছাওয়ালাতে সৌভাগ্যের দ্বার খুলে যাবে আর যদি প্রত্যাখ্যান করো কবুল না কর তাহলে আমি অপেক্ষা করব সাবর করব। হুকুম কখন কি হয় তিনি যাবেন তোমাদের মধ্যে কিভাবে তা না হলে যে তুমি যে বলেছ তোমার কথা না শুনলে না মানলে আমরা উল্টা দিকে গেলে আমাদেরকে শেষ করে দেবে আজাবের টুকরো একটা পাঠিয়ে দিক যেভাবে কমে আদ কমে স্বামুদের এসেছে যদি তোমার রব এটা পারে এটা করতে দাও তুমি পারো নিয়ে আসতে পারো তখন রসল্লা সালি বলতেন আল্লাহ পাঠাই দেন কি অবস্থা হতো তিনি বলেননি তিনি বলেন তিনি যদি চান তিনি করার তিনি করবেন আমি আগাম আল্লাহর কাছে এটার জন্য কোন দরখাস্ত দেব না কলুইয়া মুহমদ আফামা আলিমা রব্বা রব্বু কনাসুমাক তো মোহাম্মদ আমরা এত রকম প্রস্তাব দিলাম এত রকমের বিভিন্ন জিনিস নিয়ে আসলাম তোমার সঙ্গে আমরা নেগোচুয়েশন করছি তোমার আল্লাহকে এগুলো জানেন না তো এগুলো না জানলে এগুলা যদি জানেনি তিনি তাহলে আমরা এগুলা করার কি শাস্তি হতে পারে পরিণতি হতে পারে এগুলো জানেন কিনা তাহলে তিনি বলুক করো ইন্দাল আমরা জানি তোমার কাছে তো আল্লাহ কিছু পাঠান না রব কিছু পাঠান না তোমার কাছে কে পাঠায় এগুলো মেসেজ দেয় খবর আমাদের জানা আছে সে রিয়াদ এলাকার দিকে তখন আছে তার নাম হচ্ছে আবেদন এই রহমানের কথা বলে তুমি আমাদেরকে এই সমস্ত তেলাওয়াত জোগাড় করে পাঠাও আদারনা এলাকায় মুহাম্মদ। এই রহমানের এইরকম কোরআনের কথা দিয়ে আমাদেরকে আমরা তোমাকে আমরা তোমাকে কিছুতেই ছেড়ে দেব না তুমি এই কাজ করে যাবো আমরা চোখ করে থাকবো ওমা বালাক হ্যাহলে কাউ তুহলেখা না হয় তুমি শেষ হবে না তবে আমরা শেষ এই কাজ এভাবে আর চলতে পারবে না আর তুমি আমাদেরকে কনভিন্স করতেও পারবে না আরেকজন বললো না আবুদুলা আমরা তো ফেরোসার করি এগুলো আল্লাহর কন্যা আমাদের অনেক টপ লেভেল যোগাযোগ আছে আল্লাহর সঙ্গে করি বিদায় তারা আমাদের জন্য অনেক কিছু করবে তোমার আজা তাজা কিছুই আমাদের কাছে আসতে পারবে না আরেকজন বললো লাল মিনাল্লা হাতাবিল্লাহ হিওয়াল মেলা এই ক্ষেত্রে কবি শোনো কোনো কিছুতে কাজ হবে না আল্লাহর কথা হাই দাও তো তো আল্লাহ নিজে আসবেন ফেরস্তা নিয়ে আমাদের সামনাসামনি বলবেন এই আমার রসুল এর কথা শুনো তখন কি আমরা শুনতে পারি তার আগে না এই ভাবে যখন চলতে থাকলো এর মধ্যেই আরেকজন আসলো তার নাম হচ্ছে আবদুল্লাহ ইবিন আবি উমাইয়া ইবনের মুগিরা আল মাহজুউ সত্য আবদুল্লাহ ইবিন আবি উমাইয়া আল মাহজুমি এই লোকটাও এই কাফেরদের একজন আর সেই লোকটা হচ্ছে ইবনু আমি আতে ছিল আতে তিনি আব্দুল মুতের মেয়ে তাই না ওনার বাবা আবদুল্লাহ বোন এই সেই বোনের ছেলে হচ্ছে তার নাম হচ্ছে উমাইরা আব্দুল্লা তাহলে ওনার ফুফাত হুমিন হুম দেখো তোমার কৌ সবাই আসলো জ্ঞাতি গোষ্ঠীর লোকজন এসে কত রকমের প্রস্তাব কত রকমের কত অফার দিল তারা কিচ্ছু তোমাকে কনভিন্স করতে পারলো না এসেই কবুল করলেন না পানি টানির ব্যবস্থা করে দেওয়া ইত্যাদি বললো সেটাও না অতবার বললো যে তোমার নিজের জন্য কিছু করো বাগান বাড়ি ঘর বাড়ি খাট পালং প্যালেস রাজপ্রাসাদ সেটাও শুনলেনা এরপরে তোমাকে বলল যে কিছু তো করল না আমি তোমাকে এখন বলছি ফ্লা উল্লাহাম আমি তো যদি তোমাকে দেখি তুমি জমিন থেকে একটা ছিঁড়ি এসে গেছে একদম তুমি আকাশে উঠে যাচ্ছি দিয়ে সিম্মা তার কপি হে ও আনজুর হাত তাহা এবং আমি দেখি তুমি উঠে যাচ্ছ আর তুমি আবার নেমে আসছো ও তাঁতিয়ে মা আঁকা বেনশা তিন মানসুরা আর যে কোরআন পড় কোরআনের কপিও একটা হাতে করে নিয়ে আসতেছ নেমে ছিঁড়ি দিয়ে আসমান থেকে সিমা তাঁতীয় মা আঁকা আর বা এ সাধু এলাকা আন্নাকে কামাত আর চারজন ফেরেস্টা যদি তোমার সঙ্গে এসে বলে আসার সময় এই দেখো কোরআন দেওয়া হয়েছে তার হাতে চারজন ফেরেস্তা আমরা সাক্ষী দিচ্ছি তিনি আল্লাহ রাসুল এরকমও যদি বলে এরকমও যদি করতে পারো তুমি ও আই মুল্ল আল্লাহ এরকমও যদি করো তাহলে মনে হয় না আমি তোমাকে বিশ্বাস করব তুমি নবি বলে সে এই কথা বলে চ্যালেঞ্জ করে ওনাকে একরকমের রুড় ব্যবহার করে চলে গেল রুড় আচরণ করে চলে গেল নবী করিম সাল্লাম খুব ব্যথিত হলেন এবং তার এই ব্যবহার দেখে বরঞ্চ তিনি খুব করছিলেন হয়তো সে কবুল করবে এভাবে নবী করিম সালেনবনুল হারিফ আসিন এসে আবার বললো মোহাম্মদ একটা কাজ করো না তুমি কমপক্ষে একজন ফেরেসটা জোগাড় করে নিয়ে আস তোমার সঙ্গে সাপোর্ট করার জন্য আর লোকেরা দেখলো ফেরেসটা তোমার আশেপাশে আছে তোমাকে হেল্প করছে তাহলে মেবি এ আইডিয়া তখন আল্লাহ তালা নাজিল করলেন অকলাউলা তারা বলল আহারে তার সঙ্গে যদি একজন ফেরিসটা আসতো নাজিল করা হতো তারা ইমান না আনলে কি হতো লাখ আমর তাদেরকে একদম ফাইসালা ফাইনাল করে দেওয়া হতো সুম মালায়ুন দারুন তাদেরকে অবকাশ দেওয়া হতো না অর্থাৎ আজাব যদি আসে আল্লাহর কোন মহেজা আসে সেটা দেখার পরে যদি কবুল না করে তাহলে কি হয় সে সব ধ্বংস করে দেয় আর যদি আমি সত্যি একজন ফেরস্তা পাঠাতাম তাহলে ফেরস্তাকে তো আমি মানুষ একজন পুরুষ মানুষের মত করে পাঠাতাম আর সে পুরুষ ওই রকম পোশাক পরতো যা তারা পড়ে তারা এটাও বিশ্বাস করতে না কেমনি উনি ফেরেস্ত উনি তো মানুষ করতো না আর অন্য দিয়ে চেহারা শেষ করে দেওয়া হবে এভাবে করে তাদের বিভিন্ন কথাবার্তা তার চলতে থাকলো ওই যে তারা বিভিন্ন আবদার আগে করেছে সবগুলো জবাব আল্লাহ তালা কোরআনে পাকে দিয়েছেন সুরা আর রা আল্লা তালা বলছেন একত্রিশ নম্বর আয়াতে পাহাড়কে সরিয়ে দেওয়া হতো যেটা তারা চেয়েছিল জমিনকে কাটা হতো অর্থাৎ কেটে নদীর নালা বের করা হতো অথবা কোন মাইত এসে বলতো এই ঠিক আছে সত্য আছে এগুলা যেগুলো তারা বলেছিল এগুলা তারা চায় বরং আসল কথা হচ্ছে যে সমস্ত বিষয় আল্লাহর হাতে আল্লাহ আল্লাহতালা যেভাবে এই নবীকে দিয়ে কোন তরিকায় কাজ করাতে হবে কিভাবে কোন জিনিস দিতে হবে ওগুলা তাদের দাবি অনুযায়ী আল্লাহ দিবেন না আল্লাহ তালা নিজে ফয়সলা করবেন আল্লাহ নিজে ফয়সলা করবেন জমিনের মধ্যে রসুল কেমনি আসবে কি কাজ করবে অন্য নবীরা কেমনে করেছেন সেই তরিকাই থাকবে এরপরে তিনি আরো বললেন তাদের কথাগুলো জবাব দিচ্ছেন আল্লাহ এখানে সুরা আলফর কানের সাত থেকে দশ নম্বর আয়াতে যে তারা আরো বলল কি হয়েছে এই রসুল নিজে খানা খায় খাবার খায় তো মানুষ খাবার খায় রসুল খাবার খাবে রাসুল হলে তো আর এই খাবারটা খাবে টাবে না তিনি অন্য কিছু ফিল আবার বাজার ঘাটেও যান তিনি হাট বাজারেও যান এটা কেমন রসুল হয় লাউলা হিমালা কুয়া কু নাম তার সঙ্গে যদি আরেকজন ফেরস্তে আসতো এসে সতর্ককারী হিসাবে তাকে হেল্প করতো তাহলেও চিন্তা করা যেত তার প্রতি বিশাল সম্পদ সম্পদের কোষাগার টাকা পয়সা সোনার উপা দিয়ে তাকে ভর্তি করে দেওয়া হতো অথবা তার এমন বাগান বাড়ি থাকতো যে সেখান থেকে সে খেতে পারত অনায়াসে ইজিলি এইরকম যদি হতো না ইউর আবার জালিমরা বলে যে তোমরা এমন লোকের অনুসরণ করো কেউ কেউ যে লোকটি নিজেই জাদুগ্রস্ত হয়ে গেছে যাকে জিন জিনভূত পেয়ে গেছে এই অপবাদ আবার দিতা দেখুন হে নবী আপনার জন্য কিভাবে তারা অন্যায় আজে বাজে ধরনের এক্সাম্পল উদাহরণ দিয়ে দি আপনাকে তারা এই কথা বার্তা বলে কষ্ট দিচ্ছে উদাহরণ দিয়ে দিয়ে তারা এগুলো করে নিজেরাই গোমরাহিতে পড়ে গেলো নিজের পথ ভ্রষ্ট হয়ে গেল তারা কোনো দিশা খুঁজে পাচ্ছে না কি এটাকে কবুল করবে কেমনে করবে আর আপনাকে মোকাবিলা কেমনে করবে তারা কোনো একটা পথ খুঁজে পাচ্ছে না সে আল্লাহ কত মহান কত পবিত্র কত বরকতময় যিনি চাইলে আপনার জন্যে কত সুন্দর এই তারাদের জান্নাতের বাগান বাইর কথা বলে তার কত ভালো বাগান বাড়ি আল্লাহ প্রসাদ তৈরি করে দিতে পারেন যার নিচে দিয়ে পানি যাবে এবং যিনি আপনার জন্য প্রসাদগুলো তৈরি করে দিতে পারেন আল্লাহ চাইলে তো তারা যে স্ট্যান্ডার্ড কোয়ালিটি দিয়েছে তার চেয়ে বড় কিছু তো আল্লাহ করে দিতে পারবেন কিন্তু দুনিয়াতে এগুলো করা করিয়ে মানুষকে ইসলামের দিকে আনা তো আল্লাহ তালার উদ্দেশ্য নয় এমকাল অতবার আল্লাহ তালা আরও বললেন অন্য সুরাফর খানের বিষ্ণু বর আয়াতে খাওয়া দাওয়া করে আরে তারা কি জানে আমি এর আগে যত নবী রাসুল পাঠিয়েছি তারা সবাই খাবার দাবার খেয়েছে সাধারণ খাওয়া দাওয়ার মানুষ যেগুলো খায় আর তারা তাদের প্রয়োজনে বাজার ঘাটে যেতে হয়েছে হাটে বাজারে যেতে হয়েছে তারা আপনাদেরকে এই সমস্ত বিভিন্ন কথা বলে আঘাত করে বিভিন্ন কথা বলে চ্যালেঞ্জ নিয়ে আসে বিভিন্ন অপবাদ দেয় বদনাম করে এবং মিডিয়া পাবলিসিটিতে আপনাদেরকে তারা বিভিন্ন জিনিস ছড়িয়ে দিচ্ছে দিচ্ছে এগুলোর মোকাবিলায় আতাশ আপনারা কি সবর করবেন তাদের কে চ্যালেঞ্জ তোমরা কি সবর করে দেখবা এই সমস্ত এর মোকাবিলায় তোমাদের জন্য কি আসছে আপনার রব সব দেখছেন সব দেখছেন তারা কি করছে আল্লাহ অ্যাকশন নেবেন এই বলা মুসিবত যখন দিনের কাজ করতে আসে তখন কি করতে হবে সবর করতে হবে জালিম একতরফা জুলন করে যাচ্ছে আল্লা কি দেখেন না আল্লাহ করা আছে লিপিবদ্ধ আর করলেন আল্লাহ তালা উলান তারা আরও বলল আপনার প্রতি আমরা ইমান আনবো না অথবা আপনার এমন বিশাল ল্যান্ড বিশাল বাগান বাড়ি হয়ে যায় যেখানে খেজুরের বাগান আঙ্গুরের বাগান এসব থাকবে আবার সেগুলো করে বইতে থাকবে এইরকম করে যদি হয় আর অথবা এগুলো না মানার কারণে একটা আজাবের টুকরা হঠাৎ করে আসমান থেকে নাজিল হয়ে যায় কবিলা অথবা আপনি আল্লাহকে সরাসরি নিয়ে আসবেন এবং ফেরেস তাদেরকে আমাদের স্বাম সাম অথবা আপনার জন্য এমন ঘর হয় বিরাট প্রাসাদ হয় যেটা মনি মুক্তা দ্বারা খুচিত অথবা আসমানের দিকে সিঁড়ি নিয়ে আপনি উঠে যান করা আর ছেড়ি দিয়ে উঠে আপনি আসেন আমরা কিছুতেই ইমান আনবো না যতক্ষণ আপনি আমাদের কাছে এমন একখানে কিতাব নিয়ে আসবেন যেটা ধরে আমরা পড়তে পারি ইল্লা আপনি বলে দেন কত পবিত্র মহান আমার রব আল্লাহ আমি তো শুধুমাত্র মানুষ এবং রাসুল রাসুল কি মানুষ না অন্য কিছু কেউ কেউ বলেন নবী আপনার মানুষ হয় কেমনি মুসলমানদের মধ্যে কিছু লোক আছে আমি মানুষ আমি আল্লাহ আমি ফিরেও না আমি মানুষ আর এই মানুষ হিসাবে আমাকে আল্লাহ তালা কি দিয়েছেন রসুলের মর্যাদা দিয়েছেন দিয়ে। এরপরে তারা যখন বলল ইন্দনা বালাকানা ইনামা ইয়াল্লা কায় যে লোকটা আপনাকে শেখায় তার নাম হচ্ছে রহমান ওই রহমানের কথা আমরা শুনবো না তো আল্লাহ তালা যে রহমান ওই রহমানকে তারা বানিয়েছে ওই অঞ্চলে এক রহমান আছে ওই লোকের কথা নাকি নবী করিম সাল্লা বলেন তো আল্লাহ তালা সেটা জবাব দিয়ে কোরআন নাজিল করলেন আগের আয়াত ছিল সুরা ইসরার নব্বই থেকে তিরানব্বই আর এখন আল্লাহ তালা বলছেন সুরা রা আজ বিশ নম্বর আয়াতে এভাবে আপনাকে পাঠিয়েছি একটি জাতির মধ্যে এর আগে তাদের অনেক জাতি পৃথিবীতে এসেছিল তাদের কাছে এভাবে যুগে যুগে নবীর আসল পাঠানো হয়েছে সেই ধারা বাহিকতা আপনাকে এই কমের কাছে আমি পাঠিয়েছি আপনি যেন তাদেরকে তেলাওয়াত করে শুনান যা কিছু আমি আপনার প্রতি ওয়াহি হিসাবে নাজিল করি আর এগুলা শোনার পরে তারা কি করে ওহম ইয়ুর রহমান তারা রহমানকে মানতে অস্বীকার করে ইলাহা আপনি বলে দেন সেই রহমান আমি যার কথা বলছি তিনি তো ইয়ামর রহমান না তিনি আল্লাহ আর রহমানুর রহিম যিনি আমার রব তিনি ছাড়া কোন মাহবুদ নাই তবে এই সমস্ত অন্যায় কথাবার্তা অভিযোগ এবং বিভিন্ন রকমের প্রচার তোহমত বিষয় আমি আল্লাহর উপরেই তা অক্কল করলাম আর তার কাছে সবাইকে একদিন যেতে হবে আমিও যাব তোমরাও যাবে সেদিন দেখা হবে কথা হবে মোকাবিলা হবে এখন এই যে আল্লাহ তালা তাদের এই কথাগুলো অনুযায়ী আল্লাহ আল্লাহ করলেন আল্লাহ কত সবর আছে দেখতে পারছেন আল্লাহ তালা কি পরিমাণ সবর করেন এর মধ্যে একমত আছে যদি আল্লাহ তালা তাদের কথা অনুযায়ী এক এক সময় এক এক আবদার করেছে এই সমস্ত মৌজেদা আলৌকিক ঘটনা ঘটিয়ে দিতেন আর তারা ইমান না আনতো কমে সল এর কথা মনে আছে কমে আসা মনে আছে না মানার কারণে কি হয়েছে জাতির সমূলে ধ্বংস হয়ে গেছে তো নবী করিম সাল ইসলাম কবুল করুক তিনি আজাব দেওয়ার জন্য কোনদিন দরখাস্ত দেন নাই আল্লাহ তাহলেও তাদের কিসমত ভালো রেখেছেন আজাব পাঠান নাই আলোকিক ঘটনা দেন নাই যার ফলে মক্কা বিজয় পালে সবাই কি করেছে ইসলাম কবুল করেছে আর যেগুলা এর আগে বদরে মারা গেছে বা এমনি মারা গেছে সেগুলা সারা মেজরিটি ইসলাম কবুল করল আল্লাহ এই মাসাহাতের কারণে তিনি জানেন তিনি এই জন্য তাদের এই সমস্ত কথায় সঙ্গে সঙ্গে সাড়া দেননি নবী করিম ইসালকে তিনি আয়াত শিখিয়ে দিয়েছেন যে আপনি এই আয়াতগুলা পড়েন তাদের এইগুলো জবাবে সেগুলো এসেছে সুরান আন আমের আকসামু বিহা তারা আল্লাহর কসম করে বলল যে এইরকম এরকম কিছু প্রমাণ আলৌকিক ঘটনা বিষয় আসয় যদি নিয়ে আসতে পারো তাহলে তারা ইমান আনবে ও আয়া তুয়াই দল হিমায়ুষ এরকম আন্নাহা ইউ মেনুন আপনি বলে দেন শোনো আয়াতিক ঘটনা এগুলো তো আল্লাহ জানো যে এটা নাজিল হলে তোমরা ইমান আনবে আনবে না তখন তোমাদের কি ক্ষতি হয়ে যাবে অনুকাল আমি বরং তখন আয়াত আসলেও দেখবে যে তাদের কোলজা তাদের হৃদয়টা উল্টে আছে চোখগুলো উল্টে গেছে যেভাবে প্রথম দিকে তারা আনেনি দেখার পরেও আলৌকিক ঘটনা দেখেও তাদের হৃদয়ে না তারা তাদের এই সীমা লঙ্ঘনের মধ্যে অন্ধত্বের মধ্যে ঘুরতে থাকবে এই আমি দিচ্ছি না যদি আমি তাদের কথা অনুযায়ী তাদের প্রতি ফেরস্তান করে দিতাম কবর থেকে উঠিয়ে মুর্দাদেরকে বলতাম কথা বলতো তাদের সঙ্গে এমন এমনকি তাদেরকে জমায়েত করে দিতাম সবকিছু তাদের সামনে দেখতে পেত এগুলো অতপর তাহলেও মানুষের খাসরাত সম্পর্কে আল্লাহ জানেন তাহলেও তারা ইমান আনতো না বলতো মুসা আল্লাহ ইসলামের কমের মতো বুঝতে পেরেছি জাদুর খেল দেখিয়েছ এইরকম বলে দিতে হয়তো বা তারা ইমান আনত না আল্লাহ তবে আল্লাহ চাইলে সেটা অন্য কথা ওদের আনার খেয়াল নেই এটা আল্লাহ ভালো করে জানে। জানেন তাদের অধিকাংশ আসলে মূর্খতার ভিতরে থাকতে চায় মূর্খ তার আচরণ করে আমি যদি তাদের কথা অনুযায়ী কিতাব পাঠিয়ে দিতাম একদম আসমান থেকে কিতাব প্রিন্ট করে কাগজের মধ্যে প্রিন্ট করে তাদের কাছে দেওয়া হতো গ্রন্থ আকারে ধরে কিতাবটাকে নাড়াচাড়াও করত করেও কি করত কি বলতো গন ইনহা ইল্লা কা এই কথা বলতো তারা হে নবী এই জন্য আমি এগুলা এভাবে দেয়নি তা আল্লাহ রাবুল আলমিন আসলে তিনি ওনাকে ওনার মাধ্যমে তাদের প্রতি আজাব আসুক এটা আল্লাহ চাইতেন না কারণ আল্লাহ তালা ওনার ব্যাপারে কি ডিক্লার করেছেন আপনাকে তো শুধুমাত্র পাঠিয়েছি বিশ্ববাসীর জন্য কি হিসাবে রহমত স্বরূপ কাজে আপনাকে না মানার কারণে আমি এটা পাঠিয়ে দিলাম কমে নুহ কমে আদ কমে সামুদের মতো তাদেরকে আমি ধ্বংস করে দেব এটা আমি চাই না আল্লাহ তালাও চান না আর রসুল্লাহ নিজেও চান না এত ছিমালংঘন করছে ধ্বংস করে দেখ উত্তর কি দিলেন ইম আস্লাহমাতান আমাকে আল্লাহ তালা অভিশাপ বর্ষনকারী লী হিসাবে পাঠাননি আমাকে তো পাঠানো হয়েছে রহমত হিসাবে কারণ আমার আল্লাহ আমাকে বলেছেন আমি কিভাবে তাদেরকে অভিশাপ করব। ওনার মনে তামান্না ছিল যে তারা হয়তো একদিন আল্লাহ তাদেরকে তৌফিক দিবেন কবুল করবে তিনি আশা ছাড়েননি আর কেজি সাহি মু আব্বাস আল্লাহ আহমা বর্ণনা করেন সোনার পাহাড় হয়ে যাক ফাইন আসবাহ ই যদি পুরোটাকে সোনা বানাই দিতে পারো তাহলে আমরা তোমাকে অনুসরণ করবো কেমা কুলতা এখন বুঝতে তাহলে বুঝবো তুমি যা বলছো ঠিকই আসলেন। এসে বললেন আমি কি চাইছেন আল্লাহর কাছে ভালো করে চিন্তা করেছেন সাফা পাহাড়কে যদি আল্লাহ না বানাইতে কি হবে তারপরে জানেন আপনি আপনি চাইলে আল্লাহ তালা এই পাহাড়কে সাফা পা সোনা বানিয়ে দেবেন ক্যাফার আমিনুহু আজাহু আহিন আর এই সোনা দেখার পরে যদি যতগুলো আর ইমান আনবে না বেঈমান থেকে যাবে সবগুলোকে আমি এমন পানিশমেন্ট দেব আল্লাহর হুকুমে যে এইরকম পানিশমেন্ট পৃথিবীর মানুষ আর কাউকে আমি দেয়নি আপনি কেটা চান আর আপনি যদি চান আল্লাহ মেসেজ দিয়েছেন যে একসময় আল্লাহ তালা তাদেরকে তবর দরজা খুলে দিবেন তা আল্লাহ আপনি তাদের জন্য তবর খুলে দেন ফতে পরে আল্লাহ দরজা। খুলে দিয়েছেন আবু সুফিয়ান করেছেন একটা বড় মহয্যোদা ছিল তাই না কোরআনটা এক বড় মহর্যোদা আলৌকিক বিষয় তার চ্যালেঞ্জ তারা করতে পারেনি কিভাবে এত সুন্দর করে কোরআনের ভাষা শব্দ সবকিছু তাদের কাছে এসেছিল এবং এই কোরআনের মধ্যে এমন এমন নলেজ আছে জ্ঞানের কথা আছে অতীত জমানোর কাহিনীগুলো শ্রহী তরীক বর্ণনা করা আছে সবগুলো তাদের কাছে পরিষ্কার এই যে কোরআন একই আল্লাহর কালাম এবং এই তেলাও যখন করা হয় যেই করে শুনতে যেমন লাগে কেউ কথাকে আবুল ওয়ালিদ যখন শুনলো সেটাকে থামাতে পারলো না শোনা বন্ধ করতে পারলো না এবং লুকিয়ে লুকিয়ে আবুল আহাব আবু সুবিধানরা কিভাবে শুনেছে মুক আমরা শুনেছি তাহলে এইগুলো সব তাদের কাছে প্রমাণিত হয়ে গেছে আলৌকিক বিষয় যেটা মর্যাদা হিসাবে প্রমাণিত হয়ে গেছে তো আল্লাহ তালা দিকে ইঙ্গিত করে বলছেন সুর আল কাবুতের পঞ্চাশ থেকে বান্ন নম্বর আয়াতে অকল আয়া তুমে তারা বলল। যদি তার প্রতি মোহাম্মদ সাল্লা অনেকগুলো আয়াতের আপনি বলে দেন নিদর্শনের মালিক তো আল্লাহ এগুলো আল্লাহর কাছে তিনি দেবেন যখন তা দেওয়ার আমি একমাত্র সুস্পষ্ট সাবধানকারী হিসেবে রসুলের দায়িত্ব পালন করে যাচ্ছে আমি তাদের কাছে কিতাব পাঠিয়েছি যা তাদের প্রতি তেলাওত করে শুনানো হয় এর মধ্যে কত দিন রহমত আছে কোরআনের মধ্যে তারা দেখতে পাচ্ছে এর মধ্যে কত রহমত আছে মনে করিয়ে দেয় নসিহত নেওয়ার শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে ওই কম এর জন্য যারা ইমান আনে কা আপনি বলে দিন আল্লাহ আমার মধ্যে আর তোমাদের মধ্যে সাক্ষী হিসাবে যথেষ্ট তিনি একাই সাক্ষী তোমরা কি করছো আমি কি করছি তিনি জানেন আকাশ এবং জমিনে কি আছে কি হচ্ছে এটা সত্ত্বেও যারা বাতিলের প্রতি বিশ্বাসী হয়ে আছে আর আল্লাহর প্রতি অবিশ্বাসী হয়ে আছে এরা হচ্ছে মহা ক্ষতিগ্রস্ত তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে সর্বনাশের শিকার হয়ে যাবে এই সংগ্রাম চলছে এই নবীকার সাথে কাফ্রেদের এই দ্বন্দন্ত সংঘাতের এই পর্যায়ে মক্কায় অত্যাচার নির্যাতন কাফেদের প্রতি কাফেদের পক্ষ থেকে মুসলমানদের প্রতি বেড়ে যাচ্ছে প্রথম আবিসিনিয়া সিনিয়া হিজরত করলেন সাহাবিরা আবার অনেকেই ফেরত চলে আসলেন এখন তারা দেখলেন এবং বেশি ছিল যেখানে অনেক ঘটনা আছে আবিসিয়ার বাদশাহ কাছে তারা মক্কা লোকের পাঠিয়ে দিয়েছে ওনাদেরকে বিরুদ্ধে ফেরত নিয়ে আসার জন্য এই বিষয়ে আমাদের আগামী সপ্তাহে আলোচনা হবে আবি দ্বিতীয় হিজরত সেখান থেকে আলোচনা শুনবোল্লাহ আগামী সপ্তাহে